لا كان لا لا لا وعن السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم اما بعد قال تعالى উপস্থিত আলমিন যাবুতি ও প্রশংসা এবং অনেক অনেক গরু এবং সালাম বর্ষিত বিষয়গুলো বিশেষ করে কিছু সংশয়ের নিরসনের সম্পর্কে হয়েছে আজকে একটু ব্যতিক্রম ধর্মী আলোচনা করার ইচ্ছা আছে বিষয়টি হচ্ছে দাওয়াত দেওয়ার পূর্বে বা কোনো কিছু আমল করার পূর্বে ইলম অর্জন করা জরুরি বা ইলিম অর্জন করা সত্য সংক্ষিপ্ত আকারে বলা যেতে পারে যে আগে ইলিম অর্জন করতে হবে তারপরে মানুষকে দাওয়াত দিতে হবে আগে ইলম পরে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আল্লাহর দিকে আহ্বান ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেওয়া দিনের একটি বিশেষ বিরাট কাজ এবং সবচেয়ে নেই কাজ দাওয়াতের মতো নেকির কাজ অন্য যে কোন ফরজের চাইতে ফরজের নিচে নিম্নে যতগুলোই কাজ আছে আর অনেক সময় ফরজের কাছাকাছিও যেমন নেকি হতে পারে যেমন সেটার গুরুত্ব হতে পারে তেমন দাওয়াতের গুরুত্ব আছে এটা যে সবচেয়ে উত্তম কাজ নেকির কাজ তার সবচেয়ে বড় দলিল হচ্ছে এই কাজটি করতেন যত নবী এবং রসুল পৃথিবীতে এসেছেন তাদের কি কাজ ছিল এই ছিল নবী এবং রসুলগণের যে কাজটি ছিল সে কাজটি হচ্ছে আর আদাহ এল আল্লাহ আল্লাহর দিকে আহ্বান ইসলামের দিকে আহ্বান মানুষকে হেদায়ত করা এই দাওয়াত এবং তাবলিগের কাজটি খুবই গুরুত্বপূর্ণ এবং নেকির কাজ সে কারণেই যত নবী পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবীগণের কাজ ছিল দাওয়াতের কাজ সেজন্য মানুষকে দাওয়াত দিতে হবে এই কাজ করতে হবে যেমন এটি গুরুত্বপূর্ণ কাজ তেমন এটি নেকিরও কাজ তবে এই কাজের পূর্বে কিছু আরো কিছু প্রয়োজন আছে এই কাজের পূর্বে যে জিনিসটির প্রয়োজন আছে সেটির নাম হচ্ছে শিক্ষা অর্জন আমরা দুনিয়াবি বিষয়ে আপনাদের বলতে পারি যে আপনারা যে যে কাজ করেন কেউ রাজমিস্ত্রির কাজ করেন কেউ কাঠ মিস্ত্রির কাজ করেন কেউ ড্রাইভারের কাজ করেন কেউ কোম্পানিতে কাজ করেন যদি আপনি সেই কাজটা না জানেন তাহলে আপনি কাজটা করতে পারবেন একটা সাধারণ মানুষকে একটা চেয়ার বানাতে দিতে পারবে একটা সাধারণ মানুষকে একটা ঘরের ঘরে কোনো কিছু খারাপ হয়ে গেলে অর্থাৎ তারপরে তার সেই কাজটি কি হয় ভালো হয় তো যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আব্দাল সেই কাজটি করার জন্য বা সেই কাজটি করার আগে আমাদেরকে কি কিছু জানার দরকার নেই অবশ্যই জানার দরকার আছে সেটা হচ্ছে শরীয় ইসলামের জ্ঞান বলে দাও নবী মোহাম্মদ মুস্তফা আলি এটা আমার রাস্তা এটা আমার পথ এটা আমার নিয়ম এটা আমার দিন আদু আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি আল্লাহর পথে ব্যক্তির পথে না কোন না কোন দিকে না কোনো খাজা বাবার দিকে না কোন ইমামের দিকে না আমি দাওয়াত দিই মানুষকে কার দিকে আল্লাহ আল্লাহর দিকে আদৌ বলছেন বসিরাত শব্দের অর্থ হচ্ছে আল ইয় ওয়াল হক ইয়ের সাথে পুরো জ্ঞানের সাথে পুরো ইলমের সাথে আর দ্বিতীয় ব্যাখ্যায় বলছেন ওয়াল বুরহান ওয়াল বুরহান মানে দলিল প্রমাণ আর ইল মানে জ্ঞান তো আল্লাহ নবী মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা সালাম যেই রাস্তায় দাওয়াত দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহর দিকে আহ্বান এবং সাথে পুরোপুরি জ্ঞানের সাথে এখন ওই কাজ যারা পৃথিবীতে করবে তাদেরকেও কি দরকার আছে জ্ঞানের দরকার আছে ইলমের দরকার আছে তারপরে তাদেরকে সেই কাজ করতে হবে আল্লা রসুল সাল্লাহ আলী সাল্লামকে যখন নবী করলেন এবং তাকে যখন দাওয়াত দেওয়ার আদেশ করা হল তার পূর্বে মোহাম্মদ মুস্তফা সাল্লামকে সেই পড়ো কথাটি দিয়ে শুরু করা হয়েছিল তাই আকাশ থেকে যখন ওহি আসলো যেই গুহায় নবী সাল সাল্লামের প্রতি ওহি আসলো সেই ওহিটি ছিল একরা কালি তুমি পর তোমার রাবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ রাবুল আলমী মুামকে দাওয়াতের পূর্বে শিক্ষা দিচ্ছেন এটাই আমাদের জন্য বড় দলিল যে দিনের দাওয়াত দেওয়ার আগে আমাদেরকে কি করতে হবে শিক্ষা নিতে হবে জ্ঞান অর্জন করতে হবে যদি কোন মানুষ জ্ঞান জন্য না করেই দাওয়া দিতে শুরু করে তাহলে যেমন কোন মানুষ মিস্ত্রি না শিখে মিস্ত্রির কাজ করলে গোলমাল হবে তেমন সে মানুষকে ভুল পথে পরিচালিত আর যদি পুরাপুরি জ্ঞান না থাকে তাহলে খানিকটা ভালো করবে আর বেশিটাই খারাপ করে দিবে এনাম বোখারি রহমতুল্লাহ আলাই তিনি তার সহিথে একটি অধ্যায় একটি বাপ নিয়ে আসছেন ইলম অধ্যায়ে একটি বাপ একটি অনুচ্ছেদ নির্ণয় করছেন সেখানে তিনি ইলম গ্রহণ করা হচ্ছে আগের কাজ কাবলাল কাউলেওয়ালা আমলে বলা এবং আমল করার পূর্বে বলা মানে মানুষকে দাওয়াত দেওয়া মানুষকে শেখানো মানুষকে দাওয়াত দেওয়ার পূর্বে আগে কি করতে হবে হবে অনুরূপ আমল করার পূর্বে আপনি কোন এক ইবাদত করতে যাচ্ছেন আর আপনি ওই বিষয়ে জ্ঞান নিচ্ছেন না ইবাদত করতে চাচ্ছেন কে জানি বেড়াতেই হবে আর না হলে গোলমাল করে চলে আসবে এবং এই বাদ নির্ণয় করার পর এই অনুচ্ছেদ নিয়ে আসার পর বলছেন কারণ আল্লাহ আল্লাহবুল আলমিন বলেছেন আলম ইলাহা ইহ জেনে নাও যে আল্লাহ ছাড়া কোন সত্য নেই বলছেন আল্লাহ জেনে নাও এই ইলিম কথাটির দ্বারা কোথাটির দ্বারা এই আয়াতটি শুরু করেছেন বা ল পূর্বে জেনে নাও এই কথাটা বলছেন তার মানে আমাদের জানতে হবে লাই একেও এবং তার পূর্বেও ইবনে মাসুদ রাজি একজন বিশেষ সাহাবি তিনি বলছেন যে ব্যক্তি কোনো কিছু জানল বা জ্ঞান অর্জন করল সে যেন বলে যে জানল সে যেন সেটা বলে মানে কেউ যদি কোনো কিছু জেনেছে জ্ঞান অর্জন করেছে তাহলে সে যেন সেটা বলে আলম ফল ইয়াকুল্লাহ আলাম আর যে ব্যক্তি জানেনি জ্ঞান অর্জন করেনি সে যেন বলে যে আল্লাহ ভালো জানেন কি বলছেন বিচক্ষণ বিচক্ষণ্লা যে ব্যক্তি জেনেছে সে যেন বলে আর যে ব্যক্তি জানেনি সে যেন বলে আল্লাহ তালাই বেশি জানেন আলম কারণ আল্লাহ আল্লাহ আলম আল্লাহ আলাম কারণ আল্লাহ বেশি জানেন এই কথাটা বলা হচ্ছে একটা জ্ঞানের পরিচয় আল্লাহ তালাই ভালো জানেন এই কথাটি বলা কিসের পরিচয় জ্ঞানের পরিচয় আমাদের প্রিয় মোহাম্মদ মুস্তফা সাল্লামকে আল্লাহ তালা আদেশ করেন ওয়াকুর রিজনি এবং বলো হে আমার রব আমার ইলম আমার জ্ঞান বৃদ্ধি করে দাও নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামের শিক্ষক মোহান আল্লাহ আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন তা সত্য আবার আল্লাহ তালার কাছে জ্ঞান জ্ঞানের জন্য দোয়া করতে বলেছেন দোয়া চাইতে বলেছে তো জ্ঞান খুব গুরুত্বপূর্ণ জিনিস ইলম অর্জন করা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর এটি হচ্ছে দাওয়াত দেওয়ার পূর্ব আমরা দলিল ভিত্তিক এই কথাগুলি সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করলাম এবার একটি ফটুয়া আপনাদের জিজ্ঞাসা বা শুনাই যে ফটুয়াটি সৌদি আরবের বিশেষ মুফতি জোনাব ফজিলতুল শেখ মুহাম্মদ বিন সালেহ সাইমিন রেহম উল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয় আম জ্ঞান অর্জন করা বেশি ভালো তিনি বলছেন তালা বলে লাইল খেয়াম তলব করা জ্ঞান অর্জন করা অর্থাৎ সাহায্যের চাইতেও বেশি উত্তম তার ইমাম আহমদ বিন হাম্বালের একটি উক্তি উল্লেখ করে বলেন এমাম আহমদ বিন হাম্বাল বলেছেন করার বরাবর কোন কিছুই হতে পারে না যদি তার নিয়স্ত হয়ে থাকে যে ব্যক্তি ইলিম অর্জন করে যদি তার নিয়োগ সহি থাকে অর্থাৎ নিজের অজ্ঞতা মূর্খতা দূর করবে মানুষের উন্মতের তারা প্রতিবেশীর প্রতিবেশীর মুসলিম ভাইয়ের শিক্ষা দান করবে এই উদ্দেশ্যে সে যদি ইলিম অর্জন করে তাহলে তার বরাবর আর অন্য কিছু হতে পারে না তিনি বলেন আবু হরার আনহকে আল্লাহ রসুল সাল্লাম আবু হরারা ছিলেন আল্লাহিস করেছিলেন অর্থাৎ আল্লাহ রসুলের শিক্ষা যিনি সবচেয়ে বেশি নিয়েছিলেন সে আবু হরার রি আল্লাহ তাল আনহকে আল্লাহ তিনটি ওসিয়ত করেছিলেন তার মধ্যে একটি ওসিয়ত করেছিলেন যে আই ইউরা কাবলা আইন মোখারি শরীফ কেতাবুল মুসলিম শরীফ কেতাবুল সালাত হাডিসে এসেছে তার মধ্যে একটি ওসি হচ্ছিল যে ঘুমাবার পূর্বে তুমি ভিতরের নামাজ পড়ে নিও কাকে বলেছিলেন এটা আবহাওয়া রাজি আল্লাহন ওকে তুমি ঘুম যাবার পূর্বেই ভিতরের নামাজ পড়ে নিও কারণ যারা তাহাজুদের নামাজ পড়ে তাদেরকে কখন ভিতরে পড়তে হবে শেষ রাতে তাহাজুদ পড়ার পর পর কিন্তু আবু হরান বলেছেন যে কারণ আবু হরানি সাল্লাম কারণ আবু হরিয়াল শুরু রাতে আল্লা রসুলের হাদিস মুখস্থ করতেনা খেলেন আর শেষ সাথে তিনি ঘুমাতেন তাহলে যে ব্যক্তি এলিম অর্জন করে শুরু রাতে প্রথম রাতে ওর এই আমলটি উত্তম এবং সে মানুষ ভিত্তিরের নামাজ আগেই পড়ে নিবে আল্লাহ রসুল তার জন্য ছাড় দিবি আমরা হয়তো এই সংক্ষিপ্ত আলোচনায় বুঝতে পাচ্ছি যে এলিম কতখানি গুরুত্বপূর্ণ জিনিস এবং ইম অর্জন করা কতখানি নেকির কাজ এবার কিছু উপদেশ বা উপকরণ জানেন যার মাধ্যমে বেগুলো থাকলে আপনি ইলিম অর্জন করতে সক্ষম হবেন বা ইলিম অর্জন করতে সহায়ক বিষয়ের সম্পর্কে কিছু আলোচনা কিছু পয়েন্ট আপনাদের জানিয়ে নম্বর যেসব কারণ মানুষকে ইলিম অর্জন করতে সহযোগিতা করবে তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ যদি কোনো মানুষের অন্তরে আল্লাহর না থাকে আল্লাহর ই আর অর্জন করতে যাবে যদি কোনো মানুষের অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্মানই না থাকে তাহলে কি সে কষ্ট করে আল্লাহ এবং আল্লাহ রসুলের জ্ঞান অর্জন করার ইচ্ছা করবে সেজন্য আল্লাহর ভয় আল্লাহর তাকোয়া যার অন্তরে থাকবে না থাকলে তার তাকোয়া অবলম্বন করতে হবে সেই মানুষ কি করতে পারে ইলিম অর্জন করতে পারে না হলে বড় বড় জ্ঞানী পন্ডিত কাফের মুসলিদের মধ্যে অনেক ছিল কিন্তু ওরা কি ইসলামের খিদমত করেছে আন্না ইসলামের খিদমত করার জন্য ইলিম অর্জন করেছে ওরা তো সেই জন্য তাকোয়া হচ্ছে ইলমের ইলিম অর্জন করার একটি উপকরণ যেটি আমাদের অবলম্বন করতে হবে দ্বিতীয় জিনিস হচ্ছে আল্লাহতালার কাছে বেশি বেশি করে স্পেক পার করা ক্ষমা চাওয়া কারণ ইলম হচ্ছে একটি নূর এবং জ্যোতি একটি নেকি সে এবং খারাপ সাথে একত্রিত থাকতে পারে না আর সমস্যা হতো নেগেটিভ পজিটিভ সে কারণে প্রয়োজন যে একজন ধরে থাকে সে কারণে প্রয়োজন যে মানুষ কি করবে আর সে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবে একটু আগে শুনলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামকেও আদেশ করা হয়েছিল আল্লাহ তালার কাছে নবী করিম সাল্লি সাল্লাম একটি দোয়া করতেন আল্লাহ আস আলোকা রিসকান পাইবা আল্লাহ আমি তোমার কাছে উত্তম রিজকের দোয়া করছি উত্তম রিস্ক হালাল রোজগারের দোয়া করছি এবং লাভদায়ক জ্ঞানের জন্য তোমার কাছে দোয়া করছি ও আমলে হান এবং শয় আমলের জন্য দোয়া করছি তারা আল্লাহ রসুল সাল্লাহাম যদি ইলমের জন্য জ্ঞানের জন্য দোয়া করে থাকেন তাহলে আমাদের করতে হবে না জি যে মানুষ ইলিম অর্জন করতে চায় শরীয়তে তাকে আল্লাহ কি করতে হবে হবে এবং এটা হচ্ছে ইলিম অর্জন করার একটা সহকারী বা সহযোগী জিনিস বা ইবাদ উপকরণ হচ্ছে ইলিম অর্জন করতে যেটা সহায়ক হবে সেটি হচ্ছে সেটি হচ্ছে সময়ের সদ্য ব্যবহার করা সময়ের সদ্য মানের সময়ের রুটিং আল্লাহ রাবুল আলাব যে দিন রাতে টা ঘন্টা দিয়েছেন এই চব্বিশ ঘন্টা এই সময়টা আমাদের যদি আপনি কখন ঘুমাবেন তার আপনার রুটিন নাই কখন খাবেন তার আপনার রুটিন নাই কখন কাজ করবেন তার আপনার রুটিন নাই কখন পড়াশোনা করবেন তার আপনার রুটিন নাই তাহলে কি হবে আমরা দেখি ওই জন্য যে কিছু মানুষ যখন পড়াশোনা শুরু হলো আলোচনা শুরু হল দেখা গেল সেই সময় ওর কাজ বেড়ে গেল যদি ওই সময় ওর কাজ বাড়তে লাগে তাহলে আর ওই ইলিম কেমন করে শিখবে সে তার দ্বারাই আর শিক্ষা কেমন করে নেওয়া হবে এই কারণে সময়ের সদ্য এবং সময়ের বন্টন জরুরি একজন মানুষ যে ইলিম অর্জন করতে চায় জ্ঞান শিখতে চায় অনুরূপ অনর্থক কথাবার্তা ছেড়ে দেওয়া আর যেখানে অনর্থক কথাবার্তা হচ্ছে সেখানে নিজে গিয়ে আবার মধ্যে না হওয়া রাস্তাঘাটে দেখছেন দোকান পয়সায় দেখছেন চার দোকানে দেখছেন মানুষেরা হ্যাঁ আমাদের আগের সরকার খুব ভালো ছিল এই যখন আগের সরকারের কথা বলল তখন পরের সরকার আলারা শুরু করে দিল না যদি ওর একটা নেতার কেউ নাম করে দিল তাহলে বাকি আর অন্যরা তার নেতার নাম শুরু করে দিল এই যে অনর্থক একটা তর্ক বিতর্ক শুরু হল ঘণ্টার পর ঘণ্টা চার দোকানের সামনে কেটে গেল যদি কেউ তালেবে ইল হয় জ্ঞান অর্জনকারী হয় তাহলে এরকম অনর্থক কথাবার্তায় সে গরিব হবে না এবং এরকম অবস্থা থেকে সরাসরি কি করবে সেখান থেকে দূরে চলে যাবে আর যদি করে এর দ্বারা ইলিম হবে কারণ এগুলো এবং জীবনী আর যারা বড় বড় শেখ মশায় আমাদের ইসলামের পন্ডিত তাদের কি করতে হবে জীবনী পড়াশোনা করতে হবে তাহলে বুঝা যাবে যে উনারা কতখানি কষ্ট করেছিলেন ইলিম অর্জন করার জন্য আর আমি কতখানি করছি ওনারা কতখানি সময় দিয়েছিলেন আর আমি কতখানি দিচ্ছি তাহলে আমি কি আর উনার মতো হতে পারি বা উনার মতো হতে গেলে আমাকে আর কি করা হবে ইলিম অর্জন করতে সহায়ক হচ্ছে যে আপনার চাইতে জ্ঞানী লোকদের সঙ্গে উঠা বসা রাখতে হবে আপনি যদি আপনার মতই লোকদের সঙ্গে উঠা বসা করেন তাহলে আপনাকে জ্ঞান কে দিবে কিংবা আপনার চাইতে কম জ্ঞানী লোকদের সঙ্গে বসা করেন তাহলে কি আর ওরা আপনাকে শিক্ষা দিতে পারে সে কারণে করার আরেকটি উপকরণ হচ্ছে যে আপনার চাইতে জ্ঞানী মানুষদের সঙ্গে হবে ওদের সঙ্গে আপনার কথাবার্তা তারপরে বন্ধুত্ব স্থাপন করতে হবে সময় দিতে হবে যেন আপনি কি করেন বেশি ইলিম অর্জন করতে পারেন অনুরূপ ভাই যে কোনো শহরে গ্রামে যেগুলো বড় সেখানকার আছে নিজের চাইতে জ্ঞানী যারা তাদের সঙ্গে শিক্ষা নিতে হবে তাদের সাথে এবং যদি সেটা মসজিদের ইমাম হয় কিংবা এমনি হয় শিক্ষক হয় আর কেউ হয় মানে নিজের চাইতে জ্ঞানী হয় তাহলে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে ভাইয়েরা এটি ছিল ইলিম অর্জন করার সহায়ক জিনিস এবার যিনি তালেবে ইলিম হবেন যিনি শিক্ষার্থী হবেন তার জন্য কিছু আদব আছে এক নম্বর আদব হচ্ছে বা এক নম্বর তার গুণ হচ্ছে তার মধ্যে থাকতে হবে যে এক ইলিম অর্জন করছে সে জ্ঞান অর্জন করছে কিসের জন্য যদি দুনিয়া কামানোর জন্য হয় যদি ধরে নেন যে বিশেষ একটা দুনিয়াবী লক্ষ্যে হয় তাহলে সেই ইলিমের কোনো লাভ নেই যে মানুষ ইলিম অর্জন করে শুধু দুনিয়াকে পাওয়ার জন্য টাকা পয়সা পাওয়ার জন্য তাহলে আপনাদের পড়িয়েছে সেটা কি হয় সেটা ছোট শীত হয় সেখানে আল্লাহ সন্তুষ্টি কামনা হবে আসল উদ্দেশ্য দ্বিতীয় নম্বর এবং ধৈর্য থাকতে হবে করা কষ্টের কাজ সেখানে যদি কোনো মানুষের সবর না থাকে ধৈর্য না থাকে তাহলে তার দ্বারায় কোনোদিন ইলিম হবে না অন্তর বড় হতে হবে একদিন কারো সঙ্গে যদি তর্ক বিতর্ক বাধে জ্ঞান নিয়ে নিজের সাথে সাথে হোক বা কোনো সায়কের সাথে হোক তারপরে আপনার মতের সাথে তার মত মিলে না বলে আপনি ওকে একেবারে চলে গেলেন ছেড়ে দিলেন তাহলে ওই মানুষকে শিক্ষা একজন মানুষ গুনেগার সে বলছে বিড়ি খাওয়া যায় সে বলছে মদ খাওয়া যায় এখন আপনি ওকে বুঝাতে যাচ্ছেন কিন্তু সে বুঝতে যাচ্ছে না আপনার সঙ্গে বার্গেটিং করছে আর আপনি তারপরে রেগে ধৈর্য ছেড়ে চলে আসলেন এভাবে তাকে হেরায়ত করা যাবে একটি বিশেষ গুণ কারণ যার কাছে শিক্ষা অর্জন করা হয় তিনি হন বড় মোহকার জ্ঞানী আর ওর সম্মান আল্লাহ দিয়েছেন তাই আমাদেরকেও তার সম্মান হবে সেখানে বিনয় নম্রতা থাকবে আর জ্ঞানের জন্য জ্ঞ সম আপনি বের না করতে পারেন তাহলে ভাই জ্ঞান অর্জন করা যাবে না ইলমের কাছে যেতে হয় ইলিম নিজে কারো কাছে আসে না ইলমের কাছে যেতে হয় ইলিম কারো কাছে উঠে আসে না আপনি যখন সময় বের করতে পারবেন না তখন আপনি ইলিমের কাছে যেতেও পারবেন না তো ইলিমের কাছে যেতে হবে ইলিম স্বয়ং আপনার কাছে আসবে না কিন্তু দুঃখের বিষয় আজকাল ইলমেই মানুষের কাছে যাচ্ছে কিন্তু মানুষ ইলিমের কাছে যাচ্ছে সপ্তাহে একদিন একটা আলোচনা আছে তবুও এক ঘন্টা আধা ঘণ্টা সেখানে ধৈর্য সবর সেখানে এই সমস্ত আদব কায়দা খুব কম লোকের মধ্যে পাওয়া যাচ্ছে কিছু মানুষ আন্তরিকতার সঙ্গে আলোচনা করার চেষ্টা করছে আর সহযোগিতা করার লোক পাওয়া যাচ্ছে না এরকম করে ইলিম অর্জন হয় আর না আমরা নিজেকে ভেবে নিয়েছি যে না আমরা বিরাট পন্ডিত হয়ে গেছি তো মনে রাখতে হবে যে ইলিমের কাছে যেতে হয় ও ইলিম কোথা থেকে নড়ে ছড়ে দৌড়িয়ে মানুষের কাছে এসে ঢুকে যায় না শিখতে হবে অনুরূপ আলেমার সম্মান তাদের এসরাম আদব কাদা বজায় রাখতে হবে আর অনর্থক ঝগড়া ঘাঁটি থেকে দূরে সত্য দূরে থাকতে হবে ছোট ছোট জিনিস খাওয়ার সময় নিয়ে মানুষ লেগে গেল ওইটাই নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল হয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল যেগুলো ঘটছে মানুষের মধ্যে তাহলে বেআল এগুলো কাজ করবে না করতে সহযোগিতা করবে না অনুরূপ যিনি শিক্ষার্থী হবেন ফসলুল মাদহার জিমায়ুল হেয়াহ একটি কথা আছে আর যে তার পোশাক পরিচ্ছদ তার চেহারা ছবির মধ্যে তালেব এলিম যে হবে তালেবে এলিম বা শিক্ষার্থীর থাকবে আরামে উঠবে যেন সে যেন সেই সমস্ত পোশাক পরিচ্ছদ যেটা সমাজে শিক্ষার্থীর জন্য প্রিয় বা ভালো ভালো জিনিস ভালো মনে করা হয় সেরকম পোশাক পরিচ্ছদ সে করবে অবলম্বন করবে এই কয়েকটি জিনিস আজকে আমি আপনাদের সামনে বলার জরুরি মনে করলাম কারণ আমরা অবশ্যই আকিদা সম্পর্কে শিখবো যেটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান যেটা গুরুত্বপূর্ণ বিধান আমরা শিখছি বটে আমাদের দেশে সমাজে বহু এমন দল বা উপদল হয়েছে যারা যাদের আকিদায় বিভ্রান্তি আছে আমরা তাদের সম্পর্কে জানবো বটে কিন্তু আমাদের কেউ জানতে হবে আর জানাটাই হচ্ছে আমাদের আসল কর্তব্য যদি আমরা না জানি না শিখি তাহলে ভাই এই মূর্খের দাওয়াত দিয়ে কোন লাভ নেই অনুরূপ মনে রাখবেন যে আজ আমরা কোন এক জামাতকে কোন এক দলকে মন্দ বলি যে সেখানে সব জাহেলগুলাই বের হয় বা ওই ওই দাওয়াতের কাজ করে কিন্তু আমরাও যদি ইলিম না শিখে মানুষের কাছে দাওয়াত দিতে লাগি তাহলে ওটাও কি হবে ওটাও ওই দলের মতোই হবে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে ইলিম অর্জন করার তৌফিক দান করেন ইলিম অর্জন করার মতো একটা নফল। এবং নকলের মধ্যে সর্বোত্তম নকল কাজ সময় বের করা আর সেই সময়ের সদ্য ব্যবহার করার তৌফিক দান করেন আমির ও আলাইন বালাক আসসালাম আলাইকুম ওরা